আল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসির মাহফিল দু হাজার সম্মানিত বিশিষ্ট ইসলামী চিন্তা মুখের মোস্তাকি প্রযোজনাও পরিবেশন করেন তুগুরিয়াল ফাউন্ডেশন জিরো ওয়ান এইট থ্রি 018914940 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ نحمدوহু ওয়া نستাইনহু ওয়া نستগফিরহু وننوبুহু ওয়া توक्কলু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি فصلينا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي ونشهد ان لا اله الا الله وحده لا شريك له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 الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا مميرا الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته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 واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على محمد اللهم صل محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهما وعلى آل إبراهيم إنك حميد مجيد لما بعد فأعوذ بالله من الشيطان الوجين بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو وهو مؤمن فلنحيينه حياة طيبة لهم أدرهم يحسن ما كانوا يعملون وقال تعالى إن من له ليترون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا منهم فأتناهم سرعا وعلانية سرعا وعلانية إن يرجعون تجارة لن تبور صدق الله معنى العظيم أذكر تبرياء الإصلاح فأم بشر পঞ্চম বার্ষিক তসুর কাহফি সধে সভাপতি উপস্থিত হাজারত নায়ক রাম সিয়ান আজান ও অমর জুব ভেড়া ওর দলানা গণিত অশোক প্রশংসা জিনিস দয়া করে মেহরবানি করে আমার কে রত্নকে পরী কিনিস আল্লাহ আল্লা মজবিসে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তা অফান করেছেন ওজন আমরা এখানে যারা আছি যারা এখানে নাই সারা দুনিয়া যত মুসলমান আছে যারা কবরে চলে গেছে যারা আছে যারা আসবে আল্লাহ তারা আমাদের সকলকে এমন তিনটি ন্যাম উদ্যান করেছেন যেই তিন মেয়ামতের বেলা আমরা সকলেই সমানভাবে অংশীদার এই তিনটি মেয়ামতের মধ্যে আমরা সকলেই সমানভাবে অংশীদার প্রথম নিয়ামত হল আল্লাহ আমার তারপরকে মানুষ বানিয়েছেন বলে আমরা এখানে যারা আছি যারা নাই আমরা সকলেই এই নিয়ামতের মধ্যে সমানভাবে অংশীদার দু নম্বর হল আল্লাহ তালা আমাকে রত্নকে ইমানের মতো গৌলত নসীব করেছেন এই নামতের মধ্যেও আমরা সমানভাবে অংশীদার তিন আল্লাহ হওয়ার সৌভাগ্য এই তিনটা মধ্যে আমরা সকলেই সমান সকলেই কি বলেন আমরা এখানে যারা আছি সকলে মানুষ মানুষ হওয়ার মেয়ামতের মধ্যে আমরা সকলে সমান হওয়ার মেয়ামতের মধ্যে আমরা সকলেই সমান শুনে কারিম সাল্লাহামের অনুমত হওয়ার মেয়ামতের মধ্যে আমরা সকলেই সমান তা আপনি বাস্তব করবেন রাজুর তাহলে তো আমার সকলেই সমান হই কিনা তাহলে তো আমিও একজন আমিও হজর সালামের হোম্মত তাহলে এর মধ্যে তো আমরা সকলেই সমান তাহলে প্রশ্ন হবে বুঝুর আমাদের মধ্যে ব্যবধান কোথায় আসলে কি আমাদের পরস্পরের মধ্যে ব্যবধান আছে কিনা বলেন তো পরিমাণ ব্যবধান আছে অংশীদার যেমন এক বাবার দুই ছেলের তার বাবার সম্পত্তিতে সমানভাবে অংশীদার হয় কিন্তু এই দুই ছেলের সমান হয় না ঠিক না সম্পত্তিতে দুই মেয়ে একসাথে সমানভাবে অংশীরা এক বাবার দুই মেয়ে সমান ভাবে অংশীরা কিন্তু এই দুই জীবন জীবনযাত্রা কখনোই একরকম হয় না তিনি বোঝা গেছে আমরাও নিয়ামত প্রাপ্তির বেলায় সমান ভাবে অংশীরা কিন্তু জান্নাতের নামত ভোগ করার বেলায় আমরা কেউই একরকম না আমি কি বুঝতে পারছি আপনাদেরকে কি বুঝছেন বলেন জান্নাতের অপরন্ত নিয়ামত ভোগ করার বেলায় আমাদের পরস্পরের মধ্যে আসবার জমিনের ব্যবধান কিন্তু মেয়ামত চিন্তা আমাদের সকল কি আমি মানুষ আপনি মানুষ আমি আমাদের অধুন মানুষ আমিও মমেন হুজুরও মমেন আমিও হজুর সাল্লা কিন্তু ব্যবধান কত এক হাদিস থেকে আমরা আল্লাহ নবুল্লাম সের সঙ্গে সঙ্গে কি করতে হয় তো মনে মনে পড়ে নিবো না সাল্লাহ্লাম বলে একবার পড়লে সঙ্গে সঙ্গে দশটা রহমত করবার পড়লে দশ আপনাকে আমাকে করবার পড়া উচিত হ্যাঁ হ্যাঁ দশ রহমদ আমি যদি আপনাদেরকে বলতাম আব্দুল কাদের জিলানির আহমদুল্লাহ বলেন একবার দূরত ফুললে দশ রহমদ আপনার কাছে খুব খুশি লাগতো বাবারি এত বড় বুজুর্গ বলছে একবার দূরত শ্রী পড়লে দশটা কিন্তু যদি বলি সৈদুল্লুরা মুসলমান যত বুমার ভাও কাবাজি করবে তত দাম বেশি কথা ঠিক নেই হয়েছে এই জন্য আসল কথা শুনেছি সাল্লাস্লাম সাত করেন সুরফার সঙ্গে সালিক সল্লা বলেন একবার বললে পাটার আহমদ তো কেউ যদি সাহস করে একশোবার পড়ে নিয়ে ধন্যবাদ করা যায় না কেন দেখি কতবার বলবেন শুধু বলুন হ্যাঁ এখন যদি এই উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসে যুবক একবার করবি এক টাকা তো তুমি বললে এক টাকা তো আপনি বলবেন আর অথচ একবার দুর্চরি বললে দশটা রসমত আর কি হবে এখানে দশটা নেই লিখে দেওয়া হবে হামিষে বুঝলাম না ছাত্রের দশটা নাকি লিখে দেওয়া আর এখান থেকে দেওয়া হবে অনুভূতি নেই একবার বললে দশটা রহমত নেকি দশটা গুণার মা আর আমাকে আর আপনাকে আমি আর আপনি যেখানে আছি একবার দুট পড়ার পরে সঙ্গে সঙ্গে আমার মর্তবা দশ গুণ গুলো হবে যারা আছে আপনার সাথে কোন দোস্তি আছে আপনার সাথে দেখা হইলেই বলবে বুঝো একটু দোয়া করবেন প্রমোশনটা আছে আমার দুঃসম্পর্কে মামা দোয়া করবেন প্রমোশন ঠেকে আছে ক্যাশ চলেছে তোর প্রমোশন ঠেকে আছে বুঝেন নাই শুধু শুধু শুধু অথচ একবার দুই বলি প্রমোশন বাড়বে দশটা স্কোর দশ ডাতে দশ ডাফ হবে না পুলিশ লাখ পুলিশ দিলে ওসি পঞ্চাশ লাখ দিলে কথা আর পাঁচ কুটি দিলে ডিআইসি ঘাস প্রতিদিনের দশটা ঘাস এক ধাসের পার্থিত্য হলেও না বিশ্বাস হলে পরে বিশ্বাস না হলে মরেন সহজ কথা মরন্তলা যদি আর একটু বেশি বড় করতে বলেছেন اللهم على محمد وسلم ارتو لمبا করতে اللهم صل على محمد وسلم وبارك عليه ارتو لمبا করতে মনে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اجد صحابي الرسول সারা ছিলাম জাম্মা আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি আমি আপনাকে এই পরিমাণ ভালোবাসি আমার যদি তাতে খিদা লাগে আপনার চার দিকে খিদা দূর হয়ে যায় ওবু আল্লাহ নবী আমার যদি পিপাসা লাগে আপনার চেহারা পানি তাহলে আমার পিপাসা দূর হয়ে যায় ওবু আল্লাহ নবী আমি যখন ঘরে যাই আমার ঘর ভালো লাগে না যতক্ষণ না হৃদয়ার ঘরে সে আপনার চেহারার দিকে না থাকায় কিন্তু প্রশ্ন হলো আপনি তো জানলাতে আপনার জন্মাতে থাকবেন আপনি অসাধারণ মানুষ অসাধারণ জন্মাতে থাকবেন আমি সাধারণ মানুষ আমি তো সাধারণ জন্মাতে থাকবো আমার জানলাতে আপনি আসার প্রয়োজন হবে না আপনার জানলাতে তো আমি যেতে পারবো না যে জানলা দুনিয়াতে দেখছে আমরা তো দুনিয়াতেও দেখলাম না তো আখড়াতে যদি না দেখি তো আর এত কষ্টকরণ লাভ কি যার খুশির জন্যই তো এই জীবনে বড় দাঁড়িতে হাবলি এজন্যই তো কথা বলে না আমরাও তো মনে হয় শুনবাই কার্ড রাখি না কিনলে গান নিজি রাখার নাই এর জন্য নইতো তো মনে চাই মোবাইলে গান কিন্তু রাখি না দেখলাম আফ্রাটা যদি না দেখি তাহলে আমার কি হবে আল্লাহ নবী বলেন সাহাবি শুনো আমার উপরে যার দুন যত বেশি হবে যার আমার তত কাছে হবে আনাস কি নাম এজন্য কোন জন্য নিয়োগ করো ছেলে হলে নাম রাখবো আনাস না নাম দেখবে বোল্ট নাম দেখবে গুট্টা বিলা হিয়াল জাস সব হিন্দুরা তাদের নামের মধ্যে কোন অর্থ খোঁজে না মনে চায় তার আগে না আমরা তো আমাদের সন্তানদের নাম সুন্দর রাখা উচিত না কি নাম রাখা উচিত বলেন আব্দুল রহমান আবদুল্লাহ এনএস খালেদ এই সাহাবি ছিলেন হরুম সাল খাদিন কার খাদ দশ বছর বয়সে ইনার মা বললেন বাচ্চার মাথা হাত দেওয়া বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ তার জান মাল সন্তানের মধ্যে বরকত দিয়ে দেন শব্দ আল্লাহ এই শব্দে মালিক সর্বশেষ বস্ত্রাতে যিনি অন্তকাল করেন তার নাম আনাসবে মালিক অর্থাৎ কত হাত পেয়েছেন সবচেয়ে শেষেদের না থাকতো তাহলে এই সাহাবি আজও থাকছে কিন্তু যেহেতু মশালা আছে এজন্য জন্য মর্তিত হবে এই জন্য এনতে পারছেন কখন সর্বশেষ সাহাবি বস্ত্র নগরীতে সর্বশেষ সাহাবি আটানব্বই সাহাবি করে তার সন্তান কত ছিল তার পিঠের সন্তান তার স্ত্রীর সন্তান তার সরাসরি সন্তান একশো জন ছিল আটাত্তর জন ছেলে জন মে কার দোয়ারবার কত মনে না যদি এক দু হাতে যদি এই পরিমাণ বরকত হয় কি পরিমান বরকত আছে আমি তা আগে তো আগে বুঝে দেখছি আমি নিচে বাজামা নিচে নামের নাই বলেন বলেন বলেন বলেন বুঝেন বলেন না বলেন না এখন তো মিলো নামেন না চক নামে বলেন আরে প্রফেসরও নামে মুসলমানরাও নামে সবাই নামে নামে কি নামে না বলেন কি জবাব দিবেন আমার বুঝতে হবে আমার বুঝে আসে না আমি নিজে করে শুনে অনুরোধ করি সমসি ধরে দূরে আমি নিজেকে উন্নত মনে করি মুসলমান আমি মুসলমানের প্রশংসা করবো আবার বুঝে আসেন বুঝে আসেন বুঝে আসুন কি বুঝছেন বলুন তারপর নিচে পাই যান হজরতাল মসজিদ নবীর মেহরাবে রক্তের মধ্যে জীবনের শেষ মুহূর্তে যখন তাকে বর্ষা মারা হলো মসজিদ নবীর মেহরাবে মসজিদ নবীর মিম্বারের পাশে ফজরের নামাজ কত অবস্থায় যখন তিনি পড়ে গেলেন দুশ্মনের আত তাই বর্ষার আঘাতে পড়ে যাওয়ার পরে লোকজন ছুটে আসছে দেখতে এক গোলাম আসছে আলবেদ নেহার মধ্যে ঘটনা লিখছে ওই গোলামের তখন নিচে নিচের চাদরটা কাক্ষ নিচে না নামানো হয়তো অমর বলেন গোলাম এই মুহূর্তে আমি যদি ওই অবস্থায় না থাকতাম আমি তোর পিঠে চাবুক লাগায় দিতাম আমি তোর পিছিয়ে যুবক এই ছিল মুসলমানই এই ছিলেন স্নান ঠিক না করে কোন ভাষায় বুঝালে মুসলমান বুঝবে আমার বুঝে আসে না কে আমার জন্য মডেল কে আমার জন্য সর্বোচ্চ কোরবানি করছেন কে আমার জন্য লোভদের জীবনের তেইশটা বছর কাঁদছে না বছর ধরে নদী লাগলাই বা রাজা কাঁদে কে আমার জন্য কবর থেকে উঠে সঙ্গে সঙ্গে মহাসড়া শেষ দাঁড় করবেন থেকে জাহান্ন বের করে জান্নেন বাবা পর্যন্ত স্বস্তিতে থাকবেন না আর আমি তাকে শিখলে গেছে কোন আজকে যুবকের আদর্শ শাহাবাদী তোমার মুসলমানিজ্ঞেস করেন কার দাঁড়িয়েছ তোমার বিবেককে তুমি জিজ্ঞেস করো এই আসমানের নিচে জমিনের উপরে কোন ইহুদি তার নবীকে ঘালি দেয় না কোন আসারা নবীকে গালি দেয় না নামে কোন ব্লগ আসে না কোন যুবকদেরকে বলছেন যুবক একটু কদম একটি চিন্তা ফিগল করে কদম তোলা উচিত চিন্তা ফিগ করে তারা উচিত তোমাদের মাফিন হয় তো কিছু দিশায় এসে সমালোচনা করো কাউকে বসছে পশুও বটে তোকে করার জন্য আশ্চর্য বলবেন না আমি শাহবাগের পক্ষে বলতাম সেই হাজার আমি একদিন পক্ষে বলতাম এখন কে জিজ্ঞেস করা আসবাচার জন্য আসবাচের উপরে কথা ঠিক না ব্যাধি করেন আমাদের মতো আমার মতো একজন হ্যা যুবক নিজে কে নিজে বুঝিনি আমি কে আমি রসুলের উপর কথা চিন্তা ব্যাটিক আমি না ইনি তো না তথ্য মন্ত্রী তবে না তুমি মন্ত্রী হতো জড়ক আমরা মানে সর্বল্ল বর্খ্য সরমে মস্তিজার আ আল্লাহ নবী নামাজে বড় আল্লাহ নবী নামাজ বারে দোস্তা শুরু সুরে আলেন্দান শেষ সুরের মেসা শুরু সুরায় নেশা শেষ সুরেন শুরু এক টানা ছয় ফর প্রচন্ডে তলা বাদ করলেন ফর এর উপরে গেলেন পুকুরটা কত লম্বা ছিল যতটুকু দাঁড়ানো ছিলেন ততটুকু রুপুতে ছিলেন সুম্মা ততক্ষণ দাঁড়ানো ছিলেন যতক্ষণ দাঁড়ানো ছিলেন ততক্ষণ শ্রদ্ধা ছিলেন আল্লাহ নবীর পাম ওরক ফুলে গেল পাম ফুলে গেল আল্লাহ তালা আগে উত্তীর্ণ করলেন ফলে আল্লাহ কাদা এরাই না এজন্য আপনি কষ্ট করবেন এত কষ্টের জন্য আমি আপনাকে পাঠাই নাইনি পুরানি আপনি কষ্ট করবেন এই আমি আপনার কাছে পাঠাই নাইনি আমার মালিকটা আমাকে বলে দিয়েছিল আমার মালিকটা আমাকে বলে দিয়েছেন রেসুন আপনি আপনার জিম্মদার জিম্ম এত বড় জিম্মদারি রেখে খাদিজা বিছা ভাঁজ করো বিছ সময় হবে না বলতেন রসুল কেমন ছিল শোনো চব্বিশ ঘন্টা ভাড়া প্রান্তে থাকতেন দ্বিতীয়টা ভাড়া প্রান্তে থাকত রসলের বুক থেকে আমি হান্ডি পাটির যেভাবে টক করে এভাবে টক বকর শব্দ শুনতাম টকতাম আল্লাহ হেলাল আমি এক চার দেখেছি দু চার দেখেছি তিন চার দেখেছি অথচ মহামাজার আমাদের ঘরের চুলা ধরে নাই তার ভাগীরা জুবাই জিজ্ঞেস করলেন খালাম মা সে সময় আপনাদের ঘরে সদস্য সংখ্যা কত ছিল বলে আমাদের ঘরে সদস্য সংখ্যা ছিল এগারো জন বলেন কখন আপনার কি দিয়ে গুজরান করতেন বলেন ইংরেজ দুটো কালো জিনিস ছিল একটা ছিল পানি একটা ছিল ঘুরমা ফাতেমা আল্লাহ নবী ফাতেমার ঘরে গেলেন ফাতেমা দর্জা হল হেলদফা জমা বললেন আব্বা আমার কারণে এই পরিমাণ কাপড় নাই যে পরিমাণ কাপড় দিয়ে আপনি আব্বা আমার ঘরে আসতে পারেন আব্বা নীর নবীন যার স্বামী মিল নবিন যার জামাইওয়া মিলমিন যার খানদানা মিল নমিন যার স্বামী সাইদ রিয়া মাহমুদ আমি আলী মিরুমু মিনিন যার নাতিরা মিরুমি সহান আর ফেমাকে যার বামির মি নানা নানা আর এই ছিল মুসলমান এই ছিল ইসলাম দেওয়া হলো রুটি ঘি পনির ঘি পনির সিরকা কটা তিনটা রুটি ঘি পনির সিরকা অমর শুরু করলেন আর আমাদের দশ্তখানে কখনোই এই তিনটা একসাথে জমা হয় না গালে দিচ্ছ কোন ভাষায় আপনি ওদেরকে ভিজ্ঞার দিবেন বলেন তো আরেক কথা ঠিক না হ্যাঁ হ্যাঁ মুসলমান যুবক বিশ্বাস হয় আর না হয় পরে দেখো দেখো দশটা টাকা দিয়ে আধা লিটার পানিও মিলে নেয় দেশে দশটা রহমত দিয়ে আল্লাহ তোমার যদি এতেই হয় বা সহমত দিয়ে তোমার দুনিয়া তোমার আশরাচ কথা ঠিক নেবে ঠিক বলে তো পড়ব তো কতবার পড়বেন আগুনিত চলেন একশোবার নিয়ত করেন কথা ঠিক নেবে আল্লাহদেরকে তফিক দেখ তারা অগণিতই পড়ে হুজুরা পড়ে আমার প্রিয় মর্শেদ হেজর মৌলান আজ্ঞ আল প্রত্যেক রাত্রে ঘুমাবার সময় এক হাজার বাদ করে আদত ছিল বলছেন আব্বা গতরা কেউ এক হাজার বাদুচ্ছেদ করছে কি হয় হম সন্ন্যা মোহাম্মদ محمد সন্ন্যা মোহাম্মদ হম সন্ন্যা মোহাম্মদ কথা দূর চলে যাচ্ছে বেল সিম হবি সাহাবি রসুল মান আর ইনার জন আল্লাহ নবীর দোয়া করছিলেন ওই দোয়ার গল্প তো আপনাদেরকে সময় নাম এবার বলতেছিলাম যদি এক দোয়াতে এত কিছু হয় ওই রসুলের সুন্দর মতো যদি গৌজির করে তার জীবন কেমন হবে আরে কথা ঠিক হায় হায় তো গড়ে উঠলেন এই শব্দটা এই দিনটা ছিল এই ভাষণটা ছিল এই শব্দটা ছিল আমার জীবনের সবচেয়ে বেশি খুশির শব্দ তার আশার প্রয়োজন হবে না তার জাননাতে আমি যেতে পারবো না তাইলে আমি জানলা যে থাকবো কিভাবে সাহাবির প্রশ্ন জানি না তো রেশন থাকবে কিভাবে আর একবারের সমালোচনা করবেন জঙ্গলে জেনা গা বাস্তব্যবস্থা বলে হায় হায় হায় হায় এই শিংনি বেশি দিন খাবে না বলে দেখে আরে কথা টিকতে বেঁধে গেলে মানি বেশি দিন টিকতে পারে কথা আমার ধরে চলে যাচ্ছে আমি তো বলতেছিলাম নয় মতো ব্যবধান এবার বুঝতে চেয়েছিলাম ব্যবধান কত এবার একটা হাদিস শুনে তো মনে করেন একজন জান্নাতি তার নিজের জান্নাতে আর হঠাৎ এই জান্নাতি দেখবে তার উপরে যে জান্নাতি সেই জান্নতি যখন তার খাটের মধ্যে পোট বদলায় পার্শ্ব পরিবর্তন করে দেখবে ওই জান্নাতির খাটের খাট থেকে নজিগের আওয়াজ আসে যেটা নিচের জান্নাতির মধ্যে নাই এবার নিচের নিচের জান্নাতি বলবে আমি যখন কোন পার্শ্ব পরিবর্তন করি আমার খাতে তো কোন আওয়াজ আসে না তার খাটে কেন এত আওয়াজ আসে আল্লাহ নেন আল্লাহ বললেন দেখো তোমাদের দুজনের প্রাপ্ত নম্বর সমান সমান পঞ্চম ভাঙ তোমার মোজা তোমার নামাজ তোমার মোজা তোমার কাকা তোমার হাস তোমার হাত তোমার জিন্দগি তোমার দিন তোমার রাত দিন সব সমান সমান দুজন মানুষ একই নম্বর ভাইয়া হাস্ট হতে পারে না দুজন নাম্বার একই সমান গ্রুপ ভাইয়া নাম্বার হতে পারে না বলে তোমাদের দুজনের জানজাতি হওয়ার জন্য একই নাম্বার একই স্কোর তবে শুনো শুধু তোমার উদ্যান তার মধ্যে পার্থক্য আছে শুভ হওয়া এবং নিচে জন্মাতে জিজ্ঞেস করবেন আল্লাহ যদি একবার তারজনের জন্মাটির মুখে আল্লাহ চালা বলবেন এটাকে তোমাদের আমার অসুর তোমাদেরকে এভাবে বলেছেন আল্লাহামদুল্লাহ আলহামদুল্লা বুঝিয়েছেন একবার আলহামদুলিল্লাহ তোমার নিজরের বাটি দিয়ে গড়ে দেন তোমার মধ্যে পার্থক্য আসমান জমি না যতটুকু পার্থক্য ততটুকু পার্তৃক্য এবার বলেন তো বেলায় কি না জান্নাতের বেলায় কি শুধু জান্নাতের ব্যবধান না منذ ذكر الاول تا وهو منن فلنحيي له لهم حياه طيبه ولنجزي لهم اجرهم باحسن ما كانوا يعملون اتو رضا اپnader vishwas hogba na hok alhamdulillah amar hocche subhanallah alhamdulillah বিশ্বাস হয়েছে এটাতে ইনচাল্লাহ বলা যাবে না বলতে হবে আলহামদুল্লাহ আমার বিশ্বাস আছে এই কথার উপরে আপনি আমাকে প্রশ্ন করেন একটা প্রশ্ন আমি আপনাদেরকে প্রশ্ন করি একটা প্রশ্ন প্রশ্নটা হল কোন জীবন আল্লাহ তালার কাছে দামি প্রশ্ন কি বলেন তো ভাইয়া সবাই কোন জীবন দুনিয়া কেউ দামি প্রশ্ন কি বলে কোন জীবনবান আখরাতেও মূল্যবান কোন জীবনটাও সফল আখলাতেও সফল কোন জীবন আখলাতেও সার্থক কোন জীবন দুনিয়াতেও সুখকর আখলাতেও সুখক কোন জীবন দুনিয়াতেও শান্তিতে শান্তিদের ধরা আখলাতেও শান্তিতে শান্তিদের ধরা প্রশ্ন কি বুঝে এসছে কি তাই জীবন যেই জীবন আল্লাহ মির হতো আমার জীবনে আছে আমি চিন্তাল জীবনে আছে কথা ঠিক না কি বলছি পূজা তোমার বলেন কোন জীবন যে জীবনে আল্লাহ হুকুম আছে বলুন নাঙ্গালে ওই জীবন শান্তিময় ওই জীবন সুযোগ ওই জীবন সার্থক যে জীবনে ইমা আছে আমার বলেন দুনিয়া রাত রাত সার্থক ইমান আমল ওলা কথা বলেন কোথায় কোথায় দুনিয়াতে আস আমার তো মনে হয় চিউরি বুঝছে না সবাই সবাই বোঝানে মনে হয় কোন জীবন সুখের ইমান আমল ও বলেন না কি কোন জীবন শান্তির কোন জীবন কোন জীবন শাসন দুনিয়াতে বাহ ছ লাগবে রিকশাওয়ালা ইমান আগুন জিমান দুনিয়া রাখ সন্ত ভরা সিধি বলা ইমান আবন ও জিমান দুনিয়া ও সুন্দর আসবা তো সুন্দর দিন মজুর ইমান আবোলা দু সুন্দর আসবা তো সুন্দর বীতি ইমান আবল দুনিয়া ও সুন্দর আসবা সুন্দর ইউনো ইমান আমলা দুনিয়া সুন্দর আসবা সুন্দর মন্ত্রী ইমান আমোলা দুনিয়াও সুন্দর সুন্দর সুন্দর সুন্দর ইমানো সেও ব্যর্থ ম্যাজিস্ট্রেট সেও ব্যর্থ সচিব সেও ব্যর্থ মন্ত্রী সহ কি বুঝতে পারছি সহজ কথা না কঠিন কথা বলেন তোমার বলেন আমাদের কোনটা এক্সচেঞ্জ করবে বলেন তোমার সবাই কয় না সুখ চায় না দুনিয়াতে কোন পাগলের সুখ চায় না কোন পাগল অথচ সুখের চিওরি বলেন অসুখের আপনি সুখ চাইতেছিলেন তো ইমান আমল কখনো উঠবেন না সুখের ম্যাডল পাবেন না কথা ঠিক বলেন না আপনি শান্তি চাইতেছিলাম শান্তি তেরামত শান্তি আসবে না পর্যন্ত মন্ত্রী থাকেন শান্তি আসবেন রেখে বলেন পর্যন্ত কেউ মন্ত্রী চাইছিল না না বছর আল্লাহ তালা বলেন যে ইমানের সাথে নেতা বোন করব কটা কটা কটা ইমানোর সাথে ইমান ছাড়া রাস্তা বানাইছে দুনিয়াতে মানুষ চলবে কিন্তু আসলে তার জীবনে শান্তি আসবে না ইমান ছাড়া ভুল দুনিয়াতে মানুষ চলবে কিন্তু তার জীবনে শান্তি আসবে না শান্তির জন্য কামল বল না বলি না বলেন শান্তির জন্য যেই মানুষেমন করব চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও চাই তুমি শিক্ষিত হও চাই তুমি অশিক্ষিত হও চাই তুমি ধরি হও চাই তুমি দরিদ্র হও চাই তুমি আগম হও চাই তুমি আগম হও চাই তুমি সুন্দর হও তাই তুমি কালো হও স্বভাব তুমি যেই হও না কেন চাই তুমি যুব চাই তুমি বড় তুমি অসহায় চাই তুমি সহায় চাই তুমি সম্বল হারা চাই তুমি একদম কি কপর দেখ শুনলো তুমি যেই হও না কেন মা না বের হামিনাংরে যে এই মানুষে দেন কামল করবা এই মানুষের দেন কামাল ফলানুষ নহুল হায়াতবা মালিক বলেন আমি গ্যারান্টি দিলাম ফলানু নহুল অবশ্যই অবশ্যই জীবনকে সুন্দর করে দিব ফলানু জিয়ানহুল হায়াতং পাইবা ফলানুষ নিয়ানহুল হায়াতং পাইবা অবশ্যই অবশ্যই আমি তোমাকে এক পবিত্র জীবন দিয়ে দিব কি জীবন কি জীবন পবিত্র জীবন মানে কি যখন যা প্রয়োজন সব জীবন বললেন তো পবিত্র জীবন মানে কি এখানে অপবিত্রতার ঠাই না কথা ঠিক না জীবন মানে কি বরফতওয়ালা জিন্দগি পবিত্র জীবন মানে কি ছেলেদের জিন্দগি বরফতোয়ালা মেয়েদের वित्र जिंदी मानी की स्त्री जिंदगी वाला पवित्र जिंदगी मान की मुहतर हजार बचर पर मानुषार नाम इज्जत छटे नहीं अब्दुल कम जिला नाम सबने अब्दुल कमर जिलाने जिन इंतकाल करें सेगबाद प्रेसिडेंटर नाम की उत्तर आज नाबे स्त्री नामी रे একদম বান্দি ছিল কৃষ্ণ কে ছিল কালো ছিল রাজা বস্ত্র এতে পারে বস্রের গভর্নর কে ছিল উত্তর আসবে জানি না রাজা অবস্থির তার গভর্নরের নাম দুনিয়ার কেউ জানে না আব্দুল খাদার জিলের দিন বস্রেসিডেন্টের নাম বা কেউ জানে না কিন্তু আব্দুল নাম কেন আজও আমরা জানি রাজা অবস্থির নাম কেন জানি হায়াত আমি না এই মারাভাবের কোথায় হায়াত তাইবা দিয়ে দেশের লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয় আর যদি জিজ্ঞেস করে সকলে একমাত্র বলবে আল্লাহ মাহমুদ শফি যদি জিজ্ঞেস করে সেদিনে দেশের বগুনমানোর নাম কি ছিল বলবে জানি না ঠিক না করে প্রেসিডেন্টকে ছিল জানি না কেন একটাই কারণ ইমান আমল ছিল এখানে ছিল না সুখের ঠিকানা ইমান আমল বল সুখে আমি বুঝাতে পারি না কেন যুবকগুলো বলেন এসলা ফাউন্ডেশনের যুবকগুলো বলেন দু সুখের ঠিকানা আরো করবে আলহামদুলিল্লাহ মহিল কি বলেন কষ্ট করবেন বুঝল শুধু দু না দিব করবেন শুধু না ভয়াতি দুনিয়া সোহানো তাহলে বলেন যারা না আনার বন্ধু হয়ে যায় আমি এদেরকে কথা দিলাম এদের কোন টেনশন নাই এদের কোনো ভয় নয় সোহানো বলেন আমি কথা দিলাম এদের কোনো টেনশন নাই এদের কোনো ভয় নাই আমি যেন জিজ্ঞেস করবো কারা আপনার বন্ধু কারা আপনার বন্ধু আমিও হতে পারবো কারা আপনার বন্ধু আল্লাহ আপনার বন্ধু আমিও হতে পারবো কিনা গুণা ছাড়ে তারা না আমার বন্ধু ইমান গুণা ছাড়ে বলে মহন্ত বন্ধু না না না মুস্তিষ বলি না নানা ইমানসা বলি না নানা ছেলে আল্লাহ লি কানা নানা আল্লাহ লি কে আল্লি নামু কেন আল্লাহ কে আমরা আল্লাহ হওয়ার সিলেবাস সব না কঠিন সকলে বলেন বাহা আমি একবার ছোটবেলায় আমার আপনার সাথে চারগুলোর বিষয় থেকে আমি হয়তো তিনটে হায় বা আব্বা আমি আব্বাকে বলতেছি আব্বা আচ্ছা আপনাকে পার্লাম তো কি করতে হবে আপনাকে দূরে দেখুক এটা ছিল আব্বার শব্দ দূরে দেখুক পরে আমি আমার আমার এই ক্ষুদ্র জীবনের মোতালার দ্বারা ক্ষুদ্র জীবনের আল্লাহ বয়ানের দ্বারা রাজিম মোহাম্মদের দ্বারা এটাই হচ্ছে যে যত গুণাযুক্ত সে তত বড় গত কালকের আগের আগে রাত্রি ঘটনা কালকের আগের রাত্র আমি মাঘ থেকে বলা হয়েছে ছিল যাওয়ার পথে দেখলাম মার্কিনে পরে যাওয়ার পথে দেখবেন এক জায়গাতে মিলা ধুঁসেছে প্রচলিত মিলাদ হুটেছে আমি দেখলাম বাবা করতেছে আমি ভাবলাম বৃষ্টির কোন পবিত্র মানুষ যা এখন মিলাদ করতেছে কত বড় বসিয়া হবে আমি আবার যখন এই রাস্তা দিয়ে রাত্রে আসতেছিলাম রাত বাজে দুইটা কটা দেখটা না দুইটা হবে দেখলাম যে গান গাইতেছে আমি একসাথে আমার ড্রাইভার আছেনি এই ব্যাংক বল আমি অনেক গাড়ি থামাও এটা হ্যারেসান আমি অনেক গাড়ি থামাইছে গাড়ি আমার সাহস না যাওয়ার জন্য আমি তুই যা তুমি যাও দেখতে অবস্থা কি হ্যাট দেখছে একজন ইসলামি ভাণ্ডারি কথা বলি ভাণ্ডারি বিশ্বাস হয়েছে আপনাদের আমি যে সত্যের আগে কথা আমি কি বুঝেছি পশ্চিমবঙ্গ আমিও সচক্ষ দেখছি নারী পুরুষকে একসাথে গ্রাম গাইকে ধা দিয়া আর মনে করে ইসলাম বলে কোন ইসলাম বলে না রাস্তা আছে হান্নান রাস্তা আছে হার্লাম রাস্তা এই জন্যই দেখবেন এই জাতীয় মাস যদি কেউ যায় পরের দিন দেখবেন বেরিয়ে তোমাকে যারা সন্ধ্যে না তোমরা ভালো হয়েছে মাফি যাওয়ার আগে ইমান ছিল তাই কেউ আল্লাহ আমাদেরকে কি কেউ মানে বসতে পাইছেন কম ছিল আল্লাহ হুজুর বলতেছেন বাজার মাজার মিলেছে তার বাজারে যেমন সব পাওয়া যায় মাজারে সব পাওয়া যায় ভাত ঠিক বাজারে গানজা গোপনে গেছে মাজারে গানজা পেন আসেনি অল্লাহ এজ থেকে আমল ছাড়া আমি বলি চারা সুন্দর থাকার কোন ব্যবস্থা নাই এদের মধ্যে দেন না কিছু কিছু না বছর হাইট বছর বড় বড় সুবিধা আছে আমি জানাতে কারণ নাই যে এখানে ইমানে আমাদের সকলকে বোঝ দাম আপনারা বুঝছেন এই জন্য সুপ্রিয়া বলেন তুই কিনতে হবে না এখন বলেন ইমানের কালেমাটা কোনটা আমি আমি যখন আমার প্রিয়তমের সাথে কথা বলি তখন ধীরে ধীরে বলি আমি যখন আমার সাথে কথা বলি তখন আস্তে আস্তে বলি ওই মালিকের দিকে যখন করবো মৃদু তেরোজনের গুম দিয়ে যা এত চড়া আওয়াজ দিব না যে চড়া আওয়াজের কতক্ষণ গ্রামীণ দান করে যায় ও দেখুন তাদের নিব্কে রিমকে চিনে থাকো ভয়ে ভয়ে ডাকো হৃদয় দিয়ে দেখো সোহান বিল বয় দিবা বল আল্লাহ লা চল কালিম মন কাহ ইউম ক্লাম ইউ ফিল তিন বদলে আমি ডিম কথা দিলাম আসলে আমাদের তার চেহারা হবে পণ্ডিমার চাঁদের মতো কতবার পড়লে যদি কোন যুবক প্রতিদিন এক বার করে পড়ে তার চেহারা কেমন হবে দেখাবো পাঁচ মিনিট থেকে ছয় মিনিট সময় লাগে যে রব্বে আমাকে চোদ্দশো মিনিট দিলেন একদিনে চব্বিশ পুরন ষাট নিজে বলবে কত করে দেখেন কত আমাকে যিনি দিলেন মিনিট তার জন্য আমি বুঝি পাঁচটা মিনিট দিতে পারবো না বসতে বসতে করতে পারবো চলতে চলতে পড়া যায় মহাদেশেন তিনি বলেন আমি হাজার হাজার ভাষায় কিতাব লিখছি আমি এমন একটা বাক্য পাইলাম না যে বাক্যের মধ্যে ঠোঁটের কোনো বর্ণ নাই শুধু একটা মাত্র বাক্য আছে যেটার মধ্যে ঠোঁটের কোন বর্ণ নাই ঠোঁটের কোন কি নাই কোনটা সেটা ila illa allah la ilaha illa allah ase chhoter kono harof ase na tini bar chhoter kano chhoter kono harof na জানতেন আমার বন্ধু ভিন্ন পরিবেশে যাবে ইয়াহজিদের পরিবেশে যাবে রাস্তাবাদের পরিবেশে যাবে ইউরোস পরিবেশে থাকবে সে ইটালির পরিবেশে থাকবে সে বিমানে থাকবে সে দোকানে থাকবে বাজারে থাকবে যদি ক্যালিমায় তেলিভার জিক্রি করতে তার ঠোঁট নয় হতে পারে এটার ব্যক্ত সুন্দর হবে অথবা কোনো বিপদের মুখোমুখি সে হইতে পারে এজন্য জন্য ক্যালিমায় টেলিভার করতে যেন ঠোঁট করতেই না হয় ওই জন্য ঠোঁটের কোন হরফ দেয় নাই কি বন্ধু এবার তিনি বলেন আমি হাজার হাজার শব্দের মধ্যে গবেষণা করলাম একটা শব্দ আমি পেলাম না যে শব্দের মধ্যে ঠোঁটের কোন বন্য নাই শুধু একটা শব্দ আল্লাহ হ্যাঁ ঠোটের বন্য আব্বা ঠোটের বন্য ভাত ঠোটের পানি ঠোটের বন্য কিন্তু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কোন বন্ধ কেন নয় যে আমার বন্ধু ওটা চোট নামতেই না ফরাক ফরাক কোথাও আসতে দূরে নিয়ে আস এই লক্ষণ কথা বলছি জীবনে বড়দিন জিজ্ঞা ব্যথা হয় নাই কি ভাইয়া জীবনে বলদিন কারোর জিজ্ঞা ব্যথা হচ্ছে কারোর পশ্চিম অ্যাক্সিডেন্ট এটা ভিটামিন অভাবে কিন্তু কোনদিন কি কোন ভাব্যাক্তারকে বলেছেন ডাক্তার সব কথা বলতে বলে না হার্ট স্পেশালিস্ট স্পেশালিস্টের স্পেশালিস্ট হ্যাঁ চর্ম স্পেশালিস্ট যৌন স্পেশালিস্ট কিডনি স্পেশালিস্ট হ্যাঁ সব আছে ঠিক কি নাই জিব্বা স্পেশালিস্ট স্পেশালিস্ট দেখছেন জীবনে ব্যাপার কি দেখেন নাই কেন না কেন কেন জিম্বা দেব না আমার জিকিট তুমি বেশি করবা বেশি করতে গিয়ে যদি জিব্বা ব্যাচা ফুল হয়ে যায় বেশি আর পারবে না এই জন্য বলে দিয়েছে জিব্বাকে স্পর্শ করবা না জিব্বাকে বলে দিয়েছে তুমিও বেচা পাইও না ঠিকঠাক রেখে বলবে আমি জিব্বাকে আমি পারবো हा तो वेग बोले यार परिना बोला बोले यार परिना जिब्बा बोले आम्ही जिबोने सारी बोलू नाही बोलू ना या इलाहा इल्ला लला ना इलाहा इल्ला लला ना इलाहा इल्ला लला ना इलाहा না গোসল লাগবে না কন্যাশো খোধা রাখা আস্তা রাত বারোটায় গোসল ফরস আছে আপনি ফজলের সময় আগে গোসল করবেন ঠিক এত লম্বা সময় আপনি জিকির ছাড়া কেমন থাকবেন এই জন্য আল্লাহ বলেন যাও কন্ডিশন মুক্ত জিকির জিকির করতে গোসল লাগে না ব্যবসা আপনার বাণিজ্য আপনার দোকানে আপনার খেতে আপনার খামারে আপনি জিক্রি করতে যদি ওজন প্রয়োজন হয় তাহলে তো জিক্রি কম হবে বেশিও করা যাবে না এই জন্য আপনার যাও এটা কন্ডিশন ফি এটা কোনো স্বার্থের অপে পাঠানো অবভুঞ্ঠন মুক্ত করব না ইনশাল্লাহ আল্লাহ আমাকে তাহলে এক নম্বরে ইমান দুই নম্বরে নামাজ তারা ইমান আমল আমলের মধ্যে হল নামাজ আমল এক নম্বর কোনটা বলুন না আর মানে কোনটা সাথে সাক্ষাৎ তো সতালের সাথে সাক্ষাৎ হওয়ার পরে বুজুর্গ বলতেছে এই ব্লিশ আমি একটা প্রশ্ন করি তোমাকে বলবো ইস বলুন বলুন কোন কাজটা করলে এই হওয়া বুঝলেন না প্রশ্ন কি কার মধ্যে পাওয়া যাবে মিলে দেখছেন কত করে দেখবেন এদেশের টফ টু বটম সরকারি বিরোধী সব এই দুইসের পথে সব এই দুই এর কোন নেই এই জীবনে তো আপনাকে বলি আর দুটো কাজ কেউ যদি করেন সে আর আমি তারা করতে পারে মানে কি সমাল সমান সে আরো আমি পুরো সমান সমান কোন দুই কাজ করলে এক নম্বর মিচ্ছে মিচ্ছে কসম খালে আল্লাহর কসম বুঝলেন না কথা আল্লাহর পতন আশি পার্সেন্ট ভোট খাইছিল মিথ্যা মিথ্যা পার্সেন্ট খাইলে এক নম্বর কি বলেন না দুই নম্বর পাঁচ অপ্তন আমাকে মা ফলেন বুঝুন তো বলতেছে শতন ইস আমিও আল্লাহর অসমখ্যা বলি জি বলে এই রিক্স করবো শতনে এরকম কোন বেড়াতে মাফা তো মেয়ে তুমি আমাদের প্রথমেই তুমি এক ব্যক্তি যে আমাকে ঝোটা দিয়ে দিয়েছো আমিও পছন্দ জীবনে কারো কাছে আমার কথা বুঝাবো কি ভাই বলেন এবার বলেন পয়সা একটা কৌদুল কৌদুল বাড়ি থেকে ওই মুসুরা মুচুরাম এদিকে বাড়ি এরকম একটা বেশ কত পার্লাম কখন একটা আগে বাড়ছে বলেছে আসেনি মুসলমান কম মুরগু সাহায্য সাহেবকে এখনকার কত তো ভাই একশো দিন পণ্য কখন একটা নামে হাসানো বুটিয়ে মুসলমানের কোনো আসেনি বলেন দুই নম্বরের নামাজ বলেন এরকম মুসলমান আসেনি এরা সাদানের মধ্যে পারছি কোথায় এবার দুই নম্বর নামাজ পড়বো তো ইনশাল্লাহ সবাই নামাজ সুন্দর আশা সুন্দর অল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে কথাগুলো বুঝা মান সহজ করে দেন সকল সুভানন্দ আমি মনে করি মতো তুমি